আনাস ইবনু মালিক রজাল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা আসরের সালাত আদায় করতাম অতপর আমাদের কোনো গমনকারী কুবার দিকে যেত এবং সূর্য যথেষ্ট উপরে থাকতেই সে তাদের নিকট পৌঁছে যেত